মানবতা সমাধানোর পল মালো হ সসালামালাইকুম রহমতুলবরক আলহামদুলিল্লাহিন সলাাত ওসালাম রসুল করিম ওলা ও সাহেবী আজমাইন সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফখরবুল আলী সমস্ত প্রশংসা সালসালাম নাজামের উপর তফসির হবে আমাদের সুরাই আয়াত আল্লাহ ফখর আলমিনা এখানে নূহ আলি সালামের কথা আল্লাহ সংক্ষেপে উল্লেখ করেছেন যে নিশ্চয়ই আমি নূহ আলি পাঠালাম তার জাতির কাছে রাসুল করে সে গিয়ে মালাকুম মিন করুমাদের এলাহিনুহ তার ছাড়া তোমাদের এবাদতের হক কেউ রাখে না গাছপালা রাখে না প্রতিমা পুতুল রাখে না কবর মাজার রাখে না নদ নদী রাখে কোনো কিছু রাখে না একমাত্র এবাদত হবে রব্ব আলমিনের এটা হচ্ছে সমস্ত নবী রসুলের দাওয়ার মৌলিক বিষয়বস্তু আফালাত তাহলে কি তোমরা আল্লাহকে ভয় করবে না তোমরা এই শিরকুফরী পাপ থেকে বাঁচবে না কমি তার সম্প্রদায়ের কাফের প্রধান নেতারা বললো মা হাজা ইসারমিস এ আবার নবী করতে গেলে তো আমাদের মতো মানুষ গো এ তো একমাত্র তোমাদের মত একজন মানুষ আবার মানুষ কি করে নবী হইতে পারে তাহলে ফেরেস্তা কেন দিতেন ফেরেস্তা নবী হয়ে আসতো মানুষ কেন নবী হবে তাহলে যারা এই ধারণা করে যে নবী মানুষ নয় নবী নূরের তৈরি তাদের সাদৃশ্যতা আছে সাথে ওইসবাহ পথভ্রষ্ট জাতির সাথে যারা নবী নু আলি সালাম না নবীকে মানুষ হিসাবে মানতে রাজি হন না তাহলে এতে বিজাতির সাথে সাদৃশ্যতা আছে নবী করিম সাল্লাহামের একটি হাদিসে রয়েছে মানতা বাহাবি কৌমিনুম কোন মুসলিম যদি বিজাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করি। এমন কথা আমাদের পূর্বের বাপ দাদাদের থেকে পূর্বপুরুষদের থেকে তো কখনো শুনিনি তারা তো কেউ নবী হওয়ার দাবি করেনি রাজন এ তো একজন মানুষ মাত্র বেহিজিন হয়তো এ পাগল বিন্যা অর্থাৎ জনুন মানে হচ্ছে পাগলামি এর পাগলামি আসলে পাগল হয়ে গেছে হেউ প্রতিপন্ন করার জন্য যে কোন দাওয়াত সমাজ থেকে একে আউট করে দাও এর কথা কেন শুনে তো পাগল যখন দেখলো কাজ হলো না তখন তাকে প্রলোভন দিবে কি চাও তুমি কিন্তু কাজ ছেড়ে দাও এই সব কথা বলিও না তুমি তাতেও যখন হয় না তখন ধমক ধমক দিয়েও না হলে শাস্তি এটা হচ্ছে কাফেরদের তারিখা নবী কারিম সাল্লা সাথে এই আচরণ করেছে মুশ্রিক রা আল্লাহ পাক বলছেন যে তখন তারা বলেছিল যে এই নুহত পাগল আসলে আব্বাস তার সম্পর্কে প্রতীক্ষা করো দেখো পাগল হাত্তাহীন কিছু কাল এর সম্পর্কে অপেক্ষা করো সাড়ে নয়শো বছর চলে গেল এইভাবে ইসলামের দাওয়াত দিতে দিতে নুহ আল ইসলামের কিন্তু তাদের মুসলমান কেউ হইলো না ইসলাম গ্রহণ করলো না ইমান নিয়ে আসলো না অল্প কিছু লোক ছাড়া তখন আল্লাহর কাছে দোয়া করেছেন নুআলি সাল্লাম বিস্তারিত দোয়া সুরায় নুহে রয়েছে তখন তিনি বলেছেন রবেনিবে যাবুন হে আল্লাহ আমার সাহায্য করো নুয়ালি সাল্লাম বললেন কারণ তারা আমাকে মিথ্যা মনে করেছে আহাইনা এলেই হে তখন আমি আল্লাহ ওহি করলাম নুআ আলি সাল্লাম কি আনিস্লাইল ফুলকাবে না বা ওয়াহিয়া যে তুমি জাহাজ তৈরি করো আমার চোখের সামনে ওয়াহিয়ানা আমার নির্দেশ মোতাবেক আমি যেমন করে বলছি তেমন করে তৈরি করো আর আমার চোখের সামনে তৈরি করো আমি দেখছি যে তুমি কি করছো এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ পাক আইন মানে আছে আল্লাহ চু আল্লাপের কিন্তু একদল গুমরা হয়েছে এই ক্ষেত্রে আল্লাপাকের চক্ষু মানে আল্লাহ পাকের দেখাশোনা রক্ষণাবেক্ষণ আল্লাহর চোখ নেই চোখবিহীন আল্লাহ আল্লাহ চক্ষুকে অস্বীকার করে নিজেরা চোখ আল্লাহ আর আল্লাহ চোখবিহীন অন্ধ চেহারার কথা ফেসের কথা উল্লেখ করা হয়েছে আল্লাহর চেহারা নেই আল্লাহর চেহারা মানে হচ্ছে সত্তা এসব হচ্ছে তাওল বিকৃতি এবং এগুলি হচ্ছে গুমরাহি আহলে সন্নতল জামাত যারা হবে তারা এগুলি থেকে মুক্ত থাকবে আর আগুনের মধ্য থেকে পানি হ্যাঁ আল্লাহ পাখির যখন চলে আসে ফাঁসল মিন কুল্লিন তখন তুমি তাতে উঠিয়ে নাও এই পানি জাহাজে উঠিয়ে নাও প্রত্যেক बस्तुकोड़ा तब तुम जो सम्पर्क कथा ही घोषणा एक नाम कनान बला से আর নুয়ালিস্লামের স্ত্রী এদের সম্পর্কে আল্লাহর ফয়সালা হয়েছে এরা ইমান নিয়ে আসবে না এদেরকে উঠাবে না ওলাহ খোলা ফিল্লা ইন্নাহ মুখ রাখুন আর ওইসব লোকদের ক্ষেত্রে আমাকে সম্বোধন করবে না আমার কাছে দোয়া করবে না যারা জুলম অত্যাচার করেছে সিরকুফুরি করেছে ইন্না হক রাখুন তাদেরকে নিঃসন্দেহে ডুবিয়ে দেওয়া হবে ধ্বংস করা হবে তোমার ছেলের জন্য দোয়া করবে না স্ত্রী জন্য দোয়া করবে না জল জাহাজে চেপে যাবে ফাকুল তখন বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের লাখ লাখ শুক্রিয়া আল্লাহ পাখের সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে জালেম সম্প্রদায় থেকে রক্ষা করেছেন বাঁচিয়েছেন আর এই দুপালের স্থানে বা বরকতের অবস্থায় আমাকে নামাও তুমি সর্বোত্তম নামানিওয়ালা যখন আমরা পানি জাহাজ থেকে নামবো এমন জায়গায় যেন নামি এমন অবস্থায় নামি যাতে করে আমাদের জীবনে বরকত থাকে এ তো নুহ আলি সালাম বলেছিলেন আর নুআস্লামকে আল্লাহ বলেছিলেন যে এই দোয়াগুলি কর তুমি পানি জাহাজে চড়ার সময় তার জন্য এই দোয়াগুলি ছিল নবী করিম সাল্লি সাল্লাম যানবাহনে চাপার সময় দোয়া শিখেছেন সুবহান আল্লাহ সখর তার আগে সন্ন্যত তিতরিকা হচ্ছে হাদিস রেছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর আল্লাহ আকবার তিনবার বলার পরে সুবহানিব এটিও করানিম একটি আয়াত এই আয়াতটি পড়া সন্ন্যত আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে ইন নাফিজা আলিক্লা আয়াত নিশ্চয়ই এই ঘটনায় নুআ আল ইসলামের জাতিকে ধ্বংস করাই বহু শিক্ষার বিষয় রয়েছে ওয়ন কুন্না লামুব তালিন আর নিঃসন্দেহে আমি পরীক্ষা করে থাকি আল্লাহ আমি পরীক্ষা করি মানুষকে তো মান শাহিম্বা আতপর আমি তাদের পরে অন্য এক জাতিকে সৃষ্টি করেছিলাম সেই জাতি ছিল আদ সম্প্রদায় প্রাচীন যুগে হুদ আলহ ইসলামের জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন যাদের এলাকা আরবের যে এমটি টি কোয়ার্টার এলাকা আছে আরবের শুধু মরুভূমি আর মরুভূমি ওই এলাকার কোন এক জায়গায় বসবাস করতোই আদ সম্প্রদায় আল্লাহ এদেরকে ধ্বংস করেছে শক্তিশালী জাতি ছিল আল্লাহ বলছেন ফাহার সাল্লাহিম রসুলনা তাদের মাঝে রসুল পাঠিয়েছিলাম তাদের মধ্য থেকে হুজ আলাইসালামকে আন তিনি বলেছিলেন আল্লাহর এবাদত করো একমাত্র মা আল্লা কমিনো তার ছাড়া তোমাদের কোন সত্য উপাস্য যারা আর নেত্রী ব্যক্তি তারা বলেছিল কাল কাইল খেরা এবং পরকালে যে আল্লাহর সামনে হাজির হইতে হবে করতে হবে জবাব দিতে হবে এটাও তারা মিথ্যা মনে আল্লাহর তৌহিদ একত্র কে ছিল আর পরকালকে অস্বীকারী তারা ছিল আল্লাহ বলছেন যে পানি তোমরা পান করো এই নবীও পান করে যে নবীর দাবি করেছে তাহলে কি করে নবী হইলো আমাদের মতো খাই দায় আমাদের মতো চলাফেরা করে আমাদের মতো মানুষের কি করে নবী হতে পারে নেতারা জনসাধারণকে বোকা বানায় আর বিভ্রান্ত করে ধর্মীয় নেতা হোক অথবা অন্য কোন ক্ষেত্রের নেতা হোক ক্ষমতার নেতা হোক এরা অধিকাংশই জনসাধারণকে বিভ্রান্ত করে যারা শিরকুফুরি শিক্ষা দিয়ে থাকে ধর্মের নামে তারাই অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে রেখেছে আল্লাহর সত্য দিন থেকে আল্লাহ পাক বলছেন যে ওই নেতারা বলেছিল জনসাধারণকে তোমাদের মতো একজন মানুষের কথা যদি তোমরা মানো তাহলে তো তোমরা বড় ক্ষতিগ্রস্ত হবে লাভ কি হবে তোমাদেরকে হাড় হাডিতে পরিণত হবে আন্নাকুম টুকরাজ নাকি তোমাদেরকে আবার পুনরুদ্ধিত করা হবে এই সব অবান্তর কথাবার্তা বলছে হে হাত হে হাত যেই ওয়াদা তোমাদেরকে দিচ্ছে হুদ এগুলি অনেক দূরের কথা অনেক দূরের কথা এখানে অল্প সময়ের কোথা থেকে মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা যে ব্যবহার করছে সেজন্য ব্যবহার করতে হবে তুলে নিয়ে জাহাঙ্গীর कथाजेर इतिबृत्ति विश्वमयर क्रम विकास आज रत आठ ट्रचार सकाल साढ़े छंगे भी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 as alaykum wa rahmatullahi wa barakatuhu al-malikul al-salamu al-mukminu al-maymin. I'm so blessed to be with them. m -S -S l i m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 Watch Little Wonders at their best. Bishoy Shishura, Kalshandha Chattai, A Puno Shamprachar, Shokal Agarotai, Bangla-Teshe, Peace TV Bangla-Teshe, Peace TV Bangla-Teshe. Sammanit Abhatir Mandarali, Phiri Aashi Aamadir Alachanaradigi, Allah Fakrabbul Alamin, Surah Ma'am Minuner, Ayat No. 3 Sair বিশেষ করে আলোচনা চলছিল হুদ আলী সালামের জাতি আদ সম্প্রদায়ের কথা তারা পরকালকে অস্বীকার করত। আর বলতো জগত আর কি আছে মরার পরে আবার আছে কি দুনিয়া এ তো একমাত্র এই পার্থিব জগৎ না মত না হিয়া আমাদের কেউ মরে আর কেউ জন্মায় একজন শিশু জন্মাচ্ছে আর একজন মারা যাচ্ছে অমানাহ আর আমাদেরকে কখনো পুনরুদ্ধিত করা হবে না কখনো উঠানো হবে মরে যাব সব শেষ হয়ে যাবে এই হুদ যে নবী বলে দাবি করেছে এমন এক মানুষ যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করেছে অমানু বেমেন আর এর কথা আমরা কখনো বিশ্বাস করবো না দোয়া করলেন হুদ আলহিস আল্লাহের কাছে আল্লাহ রবেন সর্নি বেমা কাজাবন আমার সাহায্য করো কারণ এরা আমাকে মিথ্যা মনে করেছে আর কোনো সংশোধনের পথ থাকবে না আল্লাপের তখন তাদেরকে সত্যি সত্যি বিকট শব্দের আজাব পকড়াও করল বিকট শব্দ ঝঞ্ঝা বায়ু ঘূর্ণিঝড় আর তার সাথে সাথে বিকট শব্দ পাকের আজাব হিসাবে আমি গোসা আন্যার পানির ওপর ভাসমান খড়কুটোর মত একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিলাম ফাভুদ কমিল সুতরাং জালেম সম্প্রদায়ের জন্য সর্বনাশ জালেম সম্প্রদায় आल्लाहमीर को निर्धारित समय आगे करते पिछे दीनाधारित समय निर्धारित तरह भाग्य रही উত্থান পতন রয়েছে সেটাকে আগে পরে করে দিতে পারবে না সোম্মা আরসালনা রসোলানা তাত অতপর আমি আমার রসুলগণকে একাধিক্রমে পাঠাইতেই থাকলাম যুগে যুগে রসুল আসতেই থাকে রসুল আসতে থাকে কত সতজে রসুল আল্লাহর পক্ষ থেকে এসছে কল্যাণ যা ওম্মাত রাসুল যখন যখন কোন জাতির কাছে রাসুল আসত ক্যাস দেবু তখন তারা তাকে মিথ্যা মনে করত হতে পারে উপমহাদেশে এমন একাধিক রসুল এসছেন কিন্তু তাদেরকে দেশবাসী জাতিরা যখন মিথ্যা মনে করেছে তার নাম আমাদের কাছে পৌঁছে নি আর আল্লাহাক তাদের ইতিহাস আমাদের সামনে তুলে ধরেননি আল্লাহাকাল বলছেন যে এরা মিথ্যা মনে করেছে তখন তাদের এক দলকে আর এক দলের পেছনে লাগিয়ে দিয়েছে আগের জাতিকে ধ্বংস করেছিলাম পরের জাতিকে ধ্বংস করেছি আবার এক জাতি নিয়ে এসেছি আবার নবী পাঠিয়ে অমান্য করেছে তাদের সাথে লাগিয়ে দিয়েছি মানে তাদেরকেও ধ্বংস করে ফেলেছি ওয়াজা আল্লাহম আহাদিস আর তাদেরকে প্রাচীন যুগের কিচ্ছা কাহিনীতে পরিণত করে দিয়েছে এমন জাতি যেই জাতি অবিশ্বাসী বিশ্বাস করে না তাদের জন্য দুর্ভোগ রয়েছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় তাদের ভাগ্যে রয়েছে অতপর আমি মৌসা এবং তার ভাই হারুনকে আমার নিদর্শন মোঝে জানিয়ে পাঠালাম এবং স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে পাঠালাম যাও ফেরাউনের কাছে ফেরাউনের জাতির কাছে এলাফির কাছে বড়ই এই উদ্ধ জাতি ছিল অহংকারী জাতি ছিল ফাঁকা আলু তারা বলেছে না আমাদের মতো দুইজন মানুষ তাদের কথা বিশ্বাস করবো ওকৌমহ মালানা আবেদুন আর উপরন্ত এই দুইজনের মূসা আর হারুনের সম্প্রদায় জাতি ওর বংশের লোকের আমাদের দাস দাসী গোলাম এ দাস দাসীদের কথা শুনবো তাদেরই তো এরা কিভাবে যাদের কাছে প্রভাব থাকে যাদের কাছে ক্ষমতা থাকে তারা কিরকম বাতিল অন্যায় দাপট দেখায় আল্লাহা বসে ফাঁকা এই জাতি ফেরাউনের জাতি মূসা এবং হারুন কিথ্যা মনে করেছিল ফাঁকা নুমিনাল মহ্লা কিন্তু সুতরাং তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল আল্লাহ আর নিঃসন্দেহে মোসা আলসালামকে কিতাব দিয়েছিলাম যাতে করে তারা সঠিক পথ পায় আয়া ও আয়াহিম আর আমি মারিয়ামের পুত্র ঈশাকে আর তার মাকে মারিয়ামকে এক শিক্ষণীয় বিষয় বানিয়েছিলাম আয়াত নিদর্শন যা দিয়ে আল্লাপাকের কুদরতের বহি প্রকাশ ঘটেছে যে আল্লাপাক বিনা উপায়েও মানুষকে সৃষ্টি করতে পারেন মা যে বাপ নেই স্বামী মিলন হয়নি আল্লাহাক সৃষ্টি করলেন এবং যেখানে ছিল ঝর্ণা যখন ঈশা আলী সালামের জন্ম হয় আল্লাহ ফাকরুল তার কুদুরতে অলৌকিক ঝরনা সৃষ্টি করে দিয়েছিলেন যেই ঝর্ণা থেকে মারিয়াম আলিয়া সালাম পানি পান করতেন আল্লাহ ফাকর্বুল আলামিন। এই বিষয়টিকে সুরা আরিয়াম উল্লেখ করেছেন তাহা তাকে দেখো প্রবাহিত হয়ে গেছে এই ঝর্ণা থেকে পানি পান করো আরেজুর গাছ থেকে যুগে যুগে সম্বোধন করেছেন একটি বিষয় দিয়ে সেই বিষয়টি এখানে উল্লেখ করেছেন হে রসুলগুন আদাম আলী থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লা পর্যন্ত সমস্ত নবীর রসুলগোন এই সম্বোধন করেছেন হে রসুলরা কুলুমিনা তৈবা তোমরা পাক পবিত্র বস্তু ভক্ষণ করো হালাল জিনিস পাক হারাম পাক নয় শুকুর পাক নয় কুকুর পাক নয় চুরি করা করা করা করা পাক নয় হারাম সুদের টাকা পাক নয় ঘুষের টাকা পাক নয় হারাম ব্যবসা বাণিজ্যের আয় উপার্জন এগুলি পাক নয় কুলুমিনা তৈবাহ তোমরা পাক পবিত্র খাও বিড়ি সিগারেট পাক নয় বরং খাবা এসে নোংরা এই বিড়ি সিগারেট এক লোকেরা বাথরুমে গিয়ে পান করে ওই লোকগুলিকে যদি বলা হয় যে ভাত রুটিটা একটু বাথরুমে খান কখনো খাবে তো কোনো খাবে না তাহলে তারাই তো প্রমাণ করে দিচ্ছে যে ভাত রুটি আল্লাহ পাকের তৈ পাক পবিত্র আর এই জর্দা তামাক আর বিড়ি সিগারেট এসব হচ্ছে খাবার নোংরা জিনিস এই জন্য নোংরা জায়গায় খেতে ভালোবাসে সহি মুসলিমের হাদিসেরেছে আল্লাহকে রাসুলকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশই মানব জাতিকে দিয়েছেন জিনোমিনা কো হে মোমিনরা বিশ্বাসীরা বিশ্বাস করো আল্লাহ পরকালে সুতরাং যা রেজদিক দিয়েছি তা থেকে বেছে বেছে হালাল আর পাক পবিত্রগুলি ভক্ষণ করো অস্করুলিল্লাহ আর তারপরে আল্লাহর শুক্রিয়া আদায় করো খেয়ে দে আল্লাহ এ বদবন্দি করো খাচ্ছ আল্লাহর আর গুন গাইছো আর কারো এটা কখনো করি না। মমিন্দর কোই আদেশ দিয়েছেন আর রসুলগন কো সেই আদেশই দিয়েছেন নিশ্চয় এই উম্মত তোমাদের একই জাতি আল্লাহ পাক প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন তৌহিদের ওপর এদিক দিয়ে মানব জাতি হচ্ছে একটি জাত প্রত্যেক নবী যখন এসেছেন কিছু বিষয়ে। ছোটোখাটো বিষয়গুলিতে শরীয়তের মশলা মাসাইলের ক্ষেত্রে বিধি বিধানের ক্ষেত্রে পৃথকতা ছিল পার্থক্য ছিল রোজার পরিমাণ নামাজের পরিমাণ নিয়ম নিয়মকানুন এগুলিতে পার্থক্য ছিল কিন্তু মৌলিক আল্লাহ বিশ্বাস পরকালে বিশ্বাস তকদের বিশ্বাস জাহ্নাত জাহান্নায় বিশ্বাস রেসালাতে বিশ্বাস আল্লাহ প্রদত্ত বিধানে কিতাবে বিশ্বাস এই মৌলিক বিশ্বাসগুলি ভালো জিনিস হালাল আর খারাপ জিনিস যেগুলি নোংরা সেগুলি হারাম ইত্যাদি এগুলির ক্ষেত্রে সমস্ত আম্বিয়া রসলগণের দিন এক ছিল সমস্ত নবী রসলগণের দিনের মৌলিক বিষয় এক তৌহিদ রেসালাত আখেরাত যেগুলি বুনিয়াদী বিষয় সেগুলি সবগুলি এক ভালো কাজ ভালো মন্দ কাজ মন্দ ভালো মানুষ ভালো মন্দ মানুষ মন্দ দুনিয়া হচ্ছে কর্মক্ষেত্র পরকাল হচ্ছে প্রতিদান ক্ষেত্র এই বিষয়গুলি সবগুলি এক তোমরা ভালো কাজ করো অন্যায় থেকে বেঁচে থাকো ভালোর জন্য উপদেশ অন্যায় থেকে বিরত রাখো মানুষকে অন্যায়কে ঘৃণা করো আর উম্মাহ তহ ভিন্ন মানে শরীয়তের খুটি নাটি মাস্লা মাসাইল আহকাম বিধি বিধানে আল্লাহ ফাকরুল্লা আলম বলছেন এছাড়াও উম্মাতে মুসলেমা একটি উম্মত কিন্তু দুঃখের বিষয় যে এই উম্মতও তেহাত্তর ফিরকাতে বা তারও বেশি হয়ে গেছে নবী কার্লা ভবিষ্যৎ বাণীর বাস্তবায়ন হয়েছে ও আনার অব্যকুম ফাত্তাক আর আমি তোমাদের প্রতিপালক সুতরাং তোমরা আমাকে ভয় করো ফাতা কাত্তাউ আমরা কিন্তু তারা আপোষের বিচ্ছিন্নতা সৃষ্টি করে টুকরো টুকরো হয়ে গেছে কেউ এই রকমের শির্ক শুরু করলো কেউ ওই রকমের শির্ক শুরু করলো কেউ ওই রকমের ধর্ম পালন করা শুরু করলো ওই রকমের ধর্ম পালন সব ধর্মের শেষ নাই আর রাস্তার শেষ নাই একই ধর্মে দল উপদলের শেষ নেই মুসলিমদের মধ্যে তরিকতের শেষ নেই আকিদার ক্ষেত্রে বিচ্ছিন্নতা আল্লাহফাকরুল আলমিন এক উম্মত করেছেন যাদের দিনের উৎস হচ্ছে কোরআন এবং সাহি হাদিস কোরআন এখানে মেয়ে যা আছে মানতে হবে জানতে হবে পালন করতে হবে রাসুল্লাহ শাহি হাদিসে যা আছে জানতে হবে মানতে হবে আর অন্তর থেকে মেনে নিয়ে তা পালন করতে হবে তা নিয়ে তারা আনন্দে মগ্ন খুশি আমরাই হচ্ছি একবার হকপন্থী আমরাই হচ্ছি ঠিক পথে আমরাই ঠিক ওরা ভুল সবাই ভুল পথে আছে আমরাই ঠিক এইরকমের দলা দলি মানুষের মধ্যে সৃষ্টি হয়ে গেল আল্লাহ বলছেন ফাজার হুমফি গমরা তেহিম হাত্তাহিন কিছুকালের জন্য তাদেরকে তাদের এই ভ্রষ্টতায় তুমি ছেড়ে দাও আর আমি তাদের হিসাব নিকাশ এখানে আমার আলোচনা শেষ করছি আল্লাহ ফকরবুল আলমজন আমাদের দিনের ওপর কায়েম থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ ফকরব্বুল আলমিন মুসলিম উম্মাকে আপোষে ঐক্য তৈরি করার জন্য তৌফিক দান করেন আলেম সমাজকে এর জন্য ভালো পদক্ষেপ নেওয়ার জন্য তৌফিক দান করেন ওসালামুল আলমুর সালিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলম রে শুরু কনূর বে পল বে মলব শুরু হ্যাঁ আল্লাহ রে শা জিয়া জিয়া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 জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দার নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ডাকিরের আন্তরিক বার্তা समर्पण मानुष भय पाएक्लियार बोम चले आसते बुझे पर इलामामिक बोम शांति बोम अनेक आगे पड़े ग नबी मुहम्मद साल्लम जन्म ग्रहण करें